আরেকটা জাহিলি ইয়াত দলিলের প্রতি ভূক্ষেপ না করে আমরা দেখি সমাজের মধ্যে কারা শক্তিশালী রাষ্ট্রে কারা শক্তিশালী এবং শিক্ষিত অর্থসম্পদের দিক থেকে শক্তিশালী ক্ষমতার দিক থেকে শক্তিশালী সম্মানের দিক থেকে শক্তিশালী দেখতে সুন্দর জ্ঞান গর্বে শক্তিশালী এদেরকে আমরা দলিল হিসেবে গ্রহণ করি এটাও জাহির এটা কোনো দলিলের মানদণ্ড নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল এ ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে যখন তাদের সামনে আমার আয়াত স্পষ্ট ভাষায় তেলাওয়াত করা হয় তখন কাফেররা মুমিনদেরকে ইমানদারদেরকে লক্ষ্য করে বলে মর্যাদায় এবং উত্তম মজলিস উত্তম স্থান হিসেবে কোনটা শ্রেষ্ঠ এটা হলো কাপেরদের কথা এখন আমাদের দেশে আমরা যে কাজগুলো করি আমরা ওই পাশ্চাত্যের অনুকরণে আমাদের দেশে কিছু কাজ তরুণ এই নতুন যুগের মডার্ন যুবকরা নতুন নতুন পাশ্চাত্যের কিছু আমল করে কিছু কাজ করে বিবাহের অনুষ্ঠানে করে জন্মদিন করছে তারপর আপনার এই যখন থার্টি ফার্স্ট নাইট আসে তখন তারা করে এগুলো ওদের কাছ থেকে আমদানি করে নিয়ে আসে তখন তারা বলে আরে বাংলাদেশের এই আপনার সৌদি আরবের এই মানুষগুলো মূর্খ অজ্ঞ পাশ্চাত্য ও শিক্ষিত সভ্যতায় কৃষ্টি এরা অনেক উপরে চলে গেছে ওদেরটাই গ্রহণ করতে হবে যুক্তি দেয় আপনারা দেখবেন নাস্তিক এই নাস্তিকরা আজকে যুক্তিগুলো দিচ্ছে আপনার কয়েকজন নাস্তিক আপনি পাবেন ফেসবুকে चरम खराब भाषा कलमान अपना फेसबुके थे देखते पाए नव्य नास्तिक से आरदेशी बांगला भाषा कथा बोले से इसलाम निकट कुलूषित करते चाहने कथा उत्तर दी कर मुस्लिम चिंतित जान्न पर पेड़ार मध्य आई पेड़ा कथा हे जैसे जान एम एक, एक जिनके बला যেখানে মানুষের ইচ্ছা শক্তির বাস্তবায়ন হয় এটা হলো মানে আপনি সেখানে যা চান সেটাই পাবেন এটা ঠিকই তো ইচ্ছা বাস্তবায়ন সে বলছে আচ্ছা আমি বুঝাচ্ছে এখন আমি যখন আমার বিয়ে হয় নাই তখন আমাকে কয়েকজন ভালোবাসত তো সকলের সাথে বিয়ে হওয়া সম্ভব নয় তো আমি যখন বিয়ে হয়ে গেল তখন একজন দেওয়ানা হয়ে গেল ঠিক আছে আমি আমার জীবন বিলিয়ে দিলাম আমি যখন জাননাতে যাব তখন শুধুমাত্র এই লুপাকেই চাই কিন্তু জান্নাতে আমিও কিছুদিন পরে গেলাম কিন্তু আল্লাহ যখন ওই ব্যক্তির আবদারা নিয়ে আমার কাছে আসবে যে তোমাকে তো ওই ব্যক্তি চায়। তখন থুরু আল্লাহ আমি দুনিয়াতে ওকে নেই নাই আবার জান্নাতেও ওকে নিব না আমি ওকে চাই না আমি ওকে চাই না আমি চাই রিচার্ডকে আরেকজন আসছি রিচার্ডের কাছে যখন যাওয়া হবে তখন বলবে রিচার্ড বলবে আরে আমি ওকে চাই না আমি চাই পপ হয় না এ অবস্থা আল্লাহ প্যারায় পড়ে যাবেন নাওজিল্লাহ তার জবাব হলো দেখেন একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সম্পর্ক করে বিবাহের আগে এটা ভালো না খারাপ ইসলামের দৃষ্টিতে ভালো এই যে মানসিকতা কাজ করে এইটা কি সুস্থতা না অসুস্থতা কোরআনের দৃষ্টিতে এটা কি অসুস্থতা আল্লাহ বলছেন শুধু অসুস্থতা দুই প্রকার একটা হলো মানসিক এটা হলো শারীরিক দুই প্রকার অসুস্থ এরা যারা আছে এরা মেন্টালি অসুস্থ এই প্রকৃতির লোকদেরকে আল্লাহ বলছেন সুরতুল বাকারার দশ নম্বর আয়া ফি হুলুবিহীন মারজুন তাদের অন্তরে কি রয়েছে রোগ রয়েছে এটা অসুস্থতা এখন ধরেন এই অসুস্থ প্রকৃতি এটা দুনিয়াতে আল্লা জান্নাতে কোনো অসুস্থ ব্যক্তিকে নিবে না একদিন বললেন এক বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না কান্নাকাটি শুরু করলো কিছুক্ষণ পরে বলছো তুমি কেন জানতো এ রসুল আল্লাহ জাননাতে তো কোন বৃদ্ধ মানুষ যাবে না আমি তো জানলা যেতে পারবো না রসুর হাসলেন রসুর বললেন শোনো জাননাতে যারাই যাবে তারা হলো ত্রিশ বয়স বছরের চির যৌবনা নারী সেখানে কোনো বৃদ্ধ থাকবে না সকলেই একদম টকটকে যুবক হয়ে যাবে সেখানে কোনো মানুষের রোগ বালাই হবে না কোনো চিন্তা থাকবে না ওতে এই যে একজন আরেকজনের প্রতি প্রেমের টান এটা কি এটা রোগ এটা অসুস্থতা এটা হলো মেন্টালি অসুস্থতা ওদের জান্নাতে কোনো রোগী যাবে না সেখানে সুস্থ থাকবে। জান্নাতিদের জন্য থাকবে এই থেও তাদের মস্তিষ্ক বিকৃত করবে না বিকৃত হবে না অতএব মদ খেয়েও যখন মানুষের মস্তিষ্ক বিকৃত ঘটবে না একজন আরেকজনের জন্য দেয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আর আল্লাহরিন এটা নিয়ে দৌড়দিরি করবেন এরকম বোকামি ইসলামের মধ্যে নাই সেখানে গিয়ে সবাই সুস্থ সবাই সুন্দর সবাই নিশ্চিন্ত থাকবে এবং যা চাইবে তাই ভাবে এরকম ফালতু চিন্তা ভাবনা কারোর মধ্যে কাজ করবে না এই ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকবে আরেকটা কথা এই উপলক্ষে আমরা খুব টেনশনে আছি আমরা শঙ্কিত ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেদিকে যাচ্ছে কারণ হলো নতুন ইসলামের বিরোধিতা করছে আমাদের দেশের কিছু সৎ কিছু সরল কিছু অজ্ঞ যারা কোরআনের জ্ঞান রাখে না এই যে লুপা রহমান বললাম এদের কোরআনের জ্ঞান নাই যদি কোরআন এবং হাদিসের সহি প্রচনায় আরেকজনের ইন্ধনে তখন সে ইস্তানের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশের কিছু যুবক যারা কোরআন সন্না জানে না অল্প একটু জেনে মসজিদে অল্প একটু শুনে ওই নাস্তিকদের যখন এরকম পেশ মারা কথা শুনে তখন তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এই লোকগুলো এই দলগুলো ফেসবুকে ইউটিউবে কাজ করছে এই লুপাকে কেউ চিন্তনা না। ক্লাস একটা মেয়ে কেউ চিন্ত না মুসলমানটাই করে কি ওর বক্তব্য রেকর্ড করে শেয়ার করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ বিউ হচ্ছে সাবধান প্রচার করবেন না এই ফালতু কথা প্রচার করবেন না এটা ফালতু কথা একটা ভুয়া কথা কোরআন হাদির সাথে মিলছে না আপনারা কোরআন এবং সন্নাকে ভালো করে চর্চা করুন ভালো করে জ্ঞান অর্জন করুন তাহলে এই ধরনের খারাপ লোকদের পরিচিত হবেন না আসুন কোরআনার দিকে ফিরে আসুন সম্মানিত উপস্থিতি বলতেছিলাম এই নাস্তিকগুলো আমাদেরকে মূর্খ বলে বলে হুজুররা আলেমরা যারা ইসলাম মানে এরা গন্ড এরা মূর্খ এরা অজ্ঞ এরা কিছু জানে না দেখেন গেম গর্ব অর্থ সম্পদ এটা দলিলের মানদণ্ড নয় কারণ হল বলছেন চুয়াল্লিশ নম্বরে বলছেন তারা কি জমিনে ভ্রমণ করে না তারা দেখে না এইভাবে তাদের পূর্ববর্তী কতকে কতকের অবস্থা তারা দেখে নাই कत दे शक्तिशाली सामर्थ्यवान के ज्ञानवान এটা দলিলের মানদণ্ড নয় দলিলের এবং আমলের মানদণ্ড হলো কোরআন এবং সৈদাহ ওদের সাবধান ্যের পশ্চিমা বিশ্বের কোন বড় ব্যক্তি কি বলেছে আমেরিকার কোন বড় দার্শনিক কি বলেছে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী কি বলেছে ভারতের কোন বড় ব্যক্তি কি বলেছে এটা কোনো মানদণ্ড নয় কোরআন এবং সেই সন্নাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে আপনার জীবন পরিচালনা করুন আল্লাহ সুবাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন